রিনসুল আজমাইন আমি তি আমরা ধারাবাহিকভাবে ভাবে উত্তম বৈশিষ্ট্য বলি সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল ও আদা বা প্রতিশ্রুতি পূর্ণ করা আমান উদ্দারিতার মতো করাও মুহার্য একটি বৈশিষ্ট্য কেননা ওয়াদা ভঙ্গ করা বা প্রতিশ্রুতি পূরণ না করা মুনাফিকের একটি স্বভাব হাদির শরীফে মুনাফিকের যেসব আলামত উল্লেখ হয়েছে তার মধ্যে একটি আলামত হচ্ছে ও ইদা ওয়া আদা আহ লাফা আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে অপর আল্লা সু আলা তার মমিন বান্দাদের প্রতিশ্রুতি পূরণের জন্য আদেশ করেছেন তিনি বলেছেন তোমরা প্রতিশ্রুতি সমূহ পূর্ণ করো আযাতে আর যার প্রতিশ্রুতি পূরণ বা বিশ্বস্ততা নেই তার কোনো দিন নেই মুসনাদ আহমদ ও ইবনে হিব্বানে এসেছে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 যখন কথা বলো তখন সত্য কথা বলো দুই যখন ওয়াদা করো তখন তা পূর্ণ করো তিন যখন তোমাদের নিকট আমানত রাখা হয় তখন তাদাই করো চার তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো পাঁচ তোমাদের দৃষ্টিকে অবনত রাখো ছয় এবং অন্যায় কাজ থেকে তোমাদের হাতকে গুটিয়ে রাখো একটি উপস্থিতি অপরের সাথে কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে একদিকে যেমন আমরা পরকালীন জীবনের কল্যাণ লাভ করতে পারব অপর দিকে এই আমলের মাধ্যমে দুনিয়ার জীবনেও আমরা একে অপরের কাছে বিশ্বস্ত হতে পারবো এতে আমাদের মাঝে সামাজিক বৃদ্ধি পাবে। কিন্তু দুঃখজনক সত্য রক্ষা বা প্রতিশ্রুতি পূরণে অনেকেই যত্নবান নয় দেখা যায় কেউ কোথাও সাক্ষাতের ওয়াদা করেছে তো যথা সময়ে সেখানে উপস্থিত হয় না কারো থেকে টাকা ধার নিয়েছে তো প্রতিশ্রুতি অনুযায়ী তাদায় করে না বাকিতে কিছু ক্রয় করলে এর দাম পরিশোধ করতে চায় না কিংবা সামান্য আদায় করে পাওনাদারকে ঘুরাতে থাকে এর ফলে পরস্পরের মাঝে সম্পর্কের অবনতি ঘটে এভাবে ও পরিচয় না থাকায় পরবর্তীতে কেউ কাউকে দিতে রাজি হয় না ব্যবসায়ীরা বাকিতে মালামাল বিক্রি করতে রাজি হয় না আসলে সমাজের মানুষ যদি লেনদেনে অঙ্গীকার ঠিক রাখত কথা দিয়ে কথা রাখতো তাহলে বিপদাপদে বা বিশেষ প্রয়োজনে একে অপরকে ঋণ দিয়ে সাহায্য করতো আজ আমাদের মাঝে যদি কর্জা হাসানা চালু থাকতো। তাহলে সমাজে এত সুদি ব্যাংক ও সমিতি না মূলত এসব ব্যাংক ও সমিতিগুলো মূল কারণ মানুষের কর্জা হাসানা দেয়া নেওয়ার আমল বন্ধ হয়ে যাওয়া আর এই করজে হাসানা দেয়া আমল বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো পরস্পরের লেনদেনে ওয়াদা ঠিক না থাকা প্রিয় মুসলিম ভাই বোনেরা বাস্তবতায় এমনই হয় যখনই আমরা কোন নেক আমল ছেড়ে দেই তখনই এর বিপরীত গুণার ব্যাপক বিস্তার ঘটে বর্তমানে সমাজের রন্দ্রে রন্দ্রে সুদি কারার মূল কারণ কি আশা করি তা আপনারা বুঝতে পেরেছেন প্রসঙ্গে আরেক শ্রেণীর মানুষের প্রতিশ্রুতির কথা না বললেই নয় জুড়ে যাদের ছত্র ছায় অন্যায় অবিচার জুলুম লুঠুতারাজ সহ সব ধরনের অপরাধ ঘটে চলছে সেই লোকগুলোর হঠেক মিথ্যা প্রতিশ্রুতির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা নির্বাচনের আগে বেশ সাধু সাজে মানুষকে প্রতিশ্রুতি দিতে দিতে নিজেদের মুখে ফেনা উঠিয়ে ফেলে কিন্তু প্রতিশ্রুতি পূরণের বেলায় তাদের খুঁজে পাওয়া যায় না আল্লাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতি আর শোষণ নিপীড়নের হাত থেকে জনগণকে হেফাজত করুন অঙ্গীকার সমূহ পূরণে সচেষ্ট হই আল্লাহ সব তালা আমাদেরকে সব ধরনের প্রতিশ্রুতি পূরণে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন